তাই যতক্ষণ না একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা जर कारण इसलम सारा विश्व जनप्रिय हो देख इसलमौलिक्ञान प्रति शनिवार रे आठटाय पुनः सम्प्रचार सकाल सारेटाय बांगलेश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 সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিয়াদিত থেকে ধারাবাহিক ভাবে আলোচনা শুনে আসছি আজকে যে বিষয় আমরা আলোচনা করব। সে বিষয়টির কিছু অংশ আমরা গতদর্শে শুনেছি সেটি হলই শরীয়তের সীমালঙ্ঘন হওয়ার সময় রাগান্বিত হওয়া এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা ইতিমধ্যেই কিছু শুনেছি তো এই অধ্যায়ের একটি হাদিস বাকি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমরা শুনেছি যে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম উনি যখনই কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ দেখতেন তখন ওনার চেহারা মুবারক রাগে পরিবর্তন হয়ে যাত সে রাগটার ছাপ ওনার চেহারায় পাওয়া যাত আজকে যে হাদিস থেকে আমি আলোচনা শুরু করবো সেটি হল ওন আইশার্লাহ তালহা আন্না কোরাইশান শাহনুল মারাতিল মাহজুমিয়া আল্লাহ সদিক আইসার আল্লাহ আনহা বললেন যে কোরাইশদের জন্য মাহজুমিয়া বংশের এক নারীর বিষয়টি তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ালো মখজুমা গোত্রের একজন নারীর বিষয়কে কেন্দ্র করে কোরআসদের জন্য একটা বড়ো চিন্তার কারণ হয়ে দাঁড়ালো কি কারণ যেহেতু এই মহিলাটি চুরি করেছে তো চুরির বিচার হলো হাত কেটে দেওয়া তো এরা চাচ্ছে যে সে একজন সম্ভ্রান্ত বংশের মেয়ে তার হাত কেটে দেওয়া হবে কেমনে হয় ফাকালু তা তো তারা এই নিয়ে পরামর্শ করলো বলা বলি করলো মাই ইউকাল্লি মুফি হা রসুরুল্লা তার বিষয়ে রসুর আসলামের নিকটে সুপারিশ কে করবে এই মহিলার সম্পর্কে সুপারিশ কে করবে ফকালু তো তারা বলল আলহি উসা তুবুজাইন হেব্বু রসালামছেন এ বিষয়ে আল্লাহ নবীসাল্লামের যাকে ভালোবাসেন ওই ব্যক্তি ছাড়া এ বিষয়ে ওনার সামনে কারো কিছু বলার হিম্মত রাখে না কেউ কিছু বলার হিম্মত রাখে না উসামা। নবী কাল্লামকে উসামা এই মহিলা সম্পর্কে সুপারিশ করলো যে দেখেন যদি অন্য কোনো শাস্তি দিয়ে তাকে ছেড়ে দেওয়া যায় কিনা একটু সুপারিশ করলাম আল্লাহ রসুল রাগান্বিত হয়ে বললেন তুমি কি আল্লাহর সীমালঙ্ঘনকারীর শাস্তির বিষয়ে তুমি আমার কাছে সুপারিশ নিয়ে এসেছ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সীমালঙ্ঘন কারীর যে শাস্তাক নির্ধারণ করেছে তার শাস্ত বিষয়ে তুমি আমাকে সুপারিশ করতে এসেছ এরপর উনি দাঁড়ালেন দেখো তোমাদের পূর্বে যারা মানুষ ছিল তাদের পদভস্টের কারণ তাদের ধ্বংসের কারণ এটাও একটা ছিল যদি তাদের মধ্য থেকে কোনো সম্ভ্রান্ত কোনো ব্যক্তি যদি চুরি করত তাহলে তারা তাকে ছেড়ে দিত কোনো ধনী বিশেষ কোনো ব্যক্তি বিশেষ কোনো গোত্রের যদি কেউ চুরি করত। তাহলে তার বিষয়ে তারা রেয়ত করত তাকে ছেড়ে দিত। আকামু হাদ আর যদি কোনো দুর্বল এবং কমজোর কোনো ব্যক্তি যদি চুরি করত। তখন তারা শাস্তি প্রয়োগ করতো তার উপরে ওয়াই মোল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি আল্লা নিস রাখো যদিও চুরি করে আমি আমার ওই ফাতেমার হাত আমি কেটে দেব এটাই হলো ইনসাফ এটাই হলো নিয়ম তো যেহেতু একটি বিষয় যেটা নাকি আল্লাহর পক্ষ থেকে সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে চুরি করলে তার কি শাস্তি হবে সেই শাস্তি প্রয়োগের ক্ষেত্রে আর একজন সুপারিশ নিয়ে এসেছে আল্লাহর বিধান সীমা লঙ্ঘনকারীর শাস্তির বিষয়ে যখন আরেকজন ব্যক্তি সুপারিশ নিয়ে এসেছে তো আল্লাহ নবীলাম রাগান্বিত হলেন তো যখন কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে অভারটেক করবে বিধান লঙ্ঘন করবে সেই ক্ষেত্রে রাগান্বিত হওয়া এটা প্রয়োজন জায়জই নয় বরং এটাই সঠিক এরপরে যেটা অধ্যায় আছে সেটা হলোই বাবু আমরি ওলাতিল ওমুরি বীর আয়াহুম অনহিম प्रजा प्रति शासक दायित्व करतव्य अर्थात पृथ्वीते दू श्रेणी मानूष आसु मानूष आज प्रजा और किस मानु आज शासक केहर केह मामुर केह दायतल और, और केह अधीनस्थ के के के तो जरा दायित्व आत्ववधान आलाफते आशक हिसाब आज প্রজারা যারা আছে এদের বিষয়ে তাদের আচরণটা কেমন হওয়া দরকার এই অধ্যায় আমরা জানতে পারবো। এ বিষয়ে চুরাতসরার দুই শত পনেরো নম্বর আয়াত যেটা আমরা একাধিকবার শুনেছি আল্লাহ তালা বলেন ওকফিদান হে নবী করিম সাল্লাহাম আপনি ওই সমস্ত মমিন যারা আপনার আনুগত্য করে এত করে আপনি তাদের জন্য আপনার সহানুভূতির হাত আপনি প্রসারিত করুন যারা আপনার আনুগত্য করে যে সমস্ত মোমেনেরা আপনার আনুগত্য করে তাদের বিষয়ে আপনার হাত সম্প্রসারিত করুন ও কয়ালা তালা আল্লাহ তালা আলো বলেছেন সুরে নাহালের নব্বই নম্বর আয়াত ইনাল আদল আলহসান ও ইতা ইদুল কোরবা ওয়ানহা আনিল ফাহ মুন বগুকুম নিশ্চয় আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দেয় বিচার করার জন্য আল্লাহ দেয়া এবং নিকরতম আত্মীয় সহযোগিতা করার জন্য তোমাদের নির্দেশ দেয়া ইউল মুন কারিগ এবং তোমাদেরকে নিষেধ করে কোন অশ্লীল কাজ অপছন্দনীয় কাজ এবং সীমালঙ্ঘন করা থেকে তোমাদেরকে তিনি নিষেধ করেন ইয়াইদুকুম লাল্লা কুমত দেখ কারণ সে তোমাদেরকে উপদেশ দেয় যেন তোমরা উপদেশ গ্রহণ করো তো এই আয়াতে আল্লা তালা প্রত্যেক শাসককে এই নির্দেশ দিয়েছেন মোরকুম বিল আদিল যে কাজী এবং যে বিচারক হবে যে শাসক হবে সে যেন প্রজাদের মাঝে ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত করে কারো উপর অন্যায় কারো অবিচার যেন সে না করে এ বিষয়ে বোখারি এবং মুসলিমের হাদিসুকুম তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তত্ত্বাবধায়ক অকুল্লুকুম মসউল উন আন রাতিহি এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়াল ইমামুরাইন যিনি ইমাম যিনি শাসক যিনি প্রধান তিনি দায়িত্বশীল ও আন উলুন তার অধীনে যারা আছে তাদের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তাদের সাথে কেমন আচরণ করেছো ওয়াল রজুলাইন ফি আহলি বাইতি ফি আহলিহি এবং একজন পুরুষ সে তার পরিবারের দায়িত্বশীল মাস উরুন আন রাইয়িহি তার অধীনস্থদের সম্পর্কে তাকেও জিজ্ঞাসা করা হবে ফি এবং নারী সেও একজন বাড়ির বিষয়ে এবং সে দায়িত্বশীল তার সন্তানদের দেখাশোনা খেদমত এবং তাদের বিষয় তাকে জিজ্ঞাসা করা হবে অল খা দেম রায়ন ফি মালি সৈহি এবং যে খাদেম কাজের লোক আছে সে দায়িত্বশীল তার কাজের বিষয়ে সে কাজ ঠিকমতো করেছে নাকি ধোকা দিয়েছে নাকি ফাঁকি দিয়েছে এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে কুল্লুকুম রাইন ও কুল্লুকুমসুল তোমরা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক তোমরা প্রত্যেকেই পরস্পর একে অপরে দায়িত্বশীল বিধায়ী তোমাদের অধীনস্থ যারা আছে এদের বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা প্রজাদের প্রতি শাসকদের দায়িত্ব এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসছিলাম এই মুহুর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান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 बसा सम्पर्के रामतिमला अनुष्ठान जो इसलमी लेंदेन शुक्रवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाएल पीस टी बांगल्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 الحمد لله والصلاة والسلام على رسول الله شمالتو صوتاو درشق دو من دولي پرو جادر پوتی شاشوك در دایتو قرطبو بشای عمراء اتمد دهی برو تر پور بی آلو چونا شنیار سلام تو ای پوشنگی اخون جا حدیث جا عمراء سربون کر بو شا حدیث تولهی عنه قال سمیعت رسول الله صلی اللہ علیہ وسلم يقول ما من عبد يسترعیه الله رعیتاً আমি নবী করিম সাহাম কে বলতে শুনেছি যে নেই কোনো বান্দা যাকে আল্লাহ তালা তাদের প্রদাদের সম্পর্কে কোনো দায়িত্ব দিয়েছে তত্তাবধায়ক বানিয়েছে আল্লাহ তালা যদি কোনো বান্দাকে তার প্রজাদের সম্পর্কে তার অধীনস্থদের সম্পর্কে যদি কোনো দায়িত্ব যদি দিয়ে থাকে তত্ত্বাবধায়ক যদি বানিয়ে থাকে ইয়ামুতুয়ামুত বহু আঘা চললে রাইয়াতি এবং সে ব্যক্তি যখন যেদিন সে মারা যাবে সে যদি এ অবস্থায় মারা যায় যে তার অধীনস্থদের সম্পর্কে সে ধোকা দিয়েছে খেয়ে আনত করেছে অর্থাৎ তোমাদের মধ্য থেকে যে ব্যক্তিকে তত্ত্বাবধায়ক বানা হবে বানানো হবে কিছু মানুষদের জন্য আর ওই ব্যক্তি যদি খিয়ানত করে মারা যায় তার অধীনাস্তদের বিষয়ে ইল্লাহ হরমাল্লাহ আল্লাহ জন্না তবে আল্লাহ তালা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন জন্নাতকে আল্লাহ তালা হারাম করে দিবেন এইজন্য জন্য দায়িত্বে অধিষ্ঠিত হওয়া বড় কথা নয় রাজা হওয়া বড়ো কথা নয় দায়িত্বশীল হওয়া বড় কথা নয় আমির ইমাম হওয়া বড় কথা নয় কিন্তু তাদের অধীনস্থে যারা আছে তাদের প্রতি দয়া সহানুভূতি ইনসাফ ন্যায় বিচার এগুলি প্রতিষ্ঠার ক্ষেত্রে সে যদি কোনো ত্রুটি করে থাকে এবং খেয়ারত করে থাকে তাহলে ওই ব্যক্তির জন্য এইটা আল্লাহ রবি ইসলাম বলেছেন যে সে চান্নাতে প্রবেশ করতে পারবে না আরেকটি রেবায়াত আছে লাম রাইহাতাল সে তার প্রজাদের কল্যাণ সাধনে সে আন্তরিক ছিল না সে প্রচেষ্টাকারী ছিল না তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা জান্নাতের গন্ধ সে পাবে না অফি রেওয়ি মুসলিম মুসলিমের আরেকটি রেবায়াতি আছে মা আমিন আমির উমর আল মুসলিমিন যে আমির এবং যে দায়িত্বশীল যদি তাকে কোনো মুসলমানদের বিষয়ে কোনো দায়িত্ব দেওয়া হয় তত্ত্বাবধায়ক বানানো হয় সুমাল আলমাহুল জন্না সে যদি তাদের বিষয়ে তাদের জন্য কোনো চেষ্টা না করে এবং তাদের কল্যাণ যদি কামনা সে না করে তাদের উন্নতির জন্য যদি সে চেষ্টা না করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না ফাশকুক আলাইহি আয়সা রাজি আল্লাহ তালা তিনি বলেন রসুল্লা সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন আয়সা বলছেন যে ফি বাইতি হাজা আমার এই বাড়িতে বসে উনি এই কথাটি বলছেন আমার এই বাড়িতে বসে উনি এই কথাই বলছেন দোয়া করেছেন কি দোয়া আল্লাহ আয় আল্লাহ মান ও আমরি উম্মতি আন যে আমার উম্মতের কোনো দায়িত্বের বিষয় নিয়ে যে ব্যক্তির তত্ত্বাবধায়ক হবে আমার ওম্মতের কোন দায়িত্ব দিয়ে যে ব্যক্তিকে দায়িত্বশীল বানানো হবে ফাঁসাক্কা আলাইহিম এবং সে তখন সে যদি তাদের উপর কঠোরতা অবলম্বন করে তাদের উপর যদি কী করে কঠোরতা করে তাদেরকে যদি কষ্ট দেয় ফা সুক আলিহি তুমিও তাদের উপর তার উপর কঠোরতা করো ওমান ওয়ালিয়া মিন আমরি উম্মাতি শেয়ান যে আমার ওম্মতের কোন দায়িত্বের বিষয়ে যে ব্যক্তি দায়িত্বশীল হবে ফারফা কাবিহিম এবং সে যদি তাদের সঙ্গে নম্বরও ব্যবহার করে ফারফুক বিহি আল্লাহ তুমিও তার সাথে নম্বর ব্যবহার করো তাহলে যারা আমরা দায়িত্বশীল আছি আমরা যারা শাসক আছি তত্ত্বাবধায়ক আছি আমরা যারা দায়িত্বশীল আছি আমরা যদি আমাদের অধীনস্থদের সম্পর্কে আমরা যেরকম ব্যবহার করব আল্লাহ তালা আমাদের উপর সেরকম ব্যবহার করবেন আমরা যদি তাদের উপর কঠোরতা করি তাদেরকে কষ্ট দেই আল্লাহ তালা আমার উপর কঠোরতা খুলবেন আমরা যদি তাদের উপর দয়া এবং সহানুভূতি দেখাই আল্লাহ তালা আমাদের উপর দয়া এবং সহানুভূতি দেখাবেন মুসতিমায়সুলাম রাজি আল্লাহ তিনি বলেন রসুল্লাহাম বলেছেন বানি ইসরা শাসক ছিলেন তাদের নবী তাদের আম্বিয়া তাদের শাসক ছিলেন বিচারক ছিলেন তাদের দায়িত্ব ছিলেন ছিলেন কুল্লামা হালাকা যাত তারপরে নাবিয়ুন এক নবী চলে পরে তো আর কোনো নবী আসবে না বলছে আমার পরে কিছু খলিফা হবেন এবং অনেক বেশি পরিমাণ খলিফা হবে সবাই নিজেকে খলিফা বলে দাবি করবে আমির বলে দাবি করবে কওয়ালু সাহাবেক বললেন ইয়া রসুল্লাহ ফাম তো সে সময় আমাদেরকে কি করতে বলছেন আপনি আমাদেরকে কি হুকুম দিচ্ছেন কি করা দরকার কল তিনি বললেন আউ ফাল বি তাদের মধ্যে থেকে যে প্রথম আমির হবে প্রথম খলিফা হবে তোমরা তার বায়াত করবা তার খেলাফতকে মেনে নেবে তার হাতে বায়াত করবা সুম্মা হোম হাক্কাহোম ওই আমির তোমাদেরকে যা দায়িত্ব দিবে সেই দায়িত্ব তোমরা পালন করে চলবা ওই শাসক এবং প্রধান এবং আমির বা খালিফা সে যে তোমাদেরকে দায়িত্ব দিবে সেই দায়িত্ব তোমরা মেনে চলবা দিম এবং তোমরা আল্লাহর কাছে দোয়া করবা ওই জিনিসের জন্য যা আল্লাহ তোমাদের জন্য রেখেছে অর্থাৎ এই শাসক যদি তোমার পারিশ্রমিক যদি পুরো নাও দেয় কিন্তু তোমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তুমি সেভাবে তুমি আদায় করে যাবা তবে তুমি আল্লাহর কাছে দোয়া করবা যে আয় আল্লাহ তুমি আমার তাকে যা লেখে রেখেছ আল্লাহ তুমি আমাকে দান করো ফাইন আল্লাহম আম্মা ইস্তার আহম কারণ আল্লাহ তালা তাদেরকে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম সেটা হলেই আল্লা নবী সাহাম বলেছেন যে পূর্বের উম্মের যারা দায়িত্বশীল ছিল যারা প্রশাসক ছিলেন তারা ছিলেন আম্বিয়া এবং নবী তো আল্লাহ নবী বললেন আমি শেষ নবী আমার পর কোন নবী আসবে না তো বিধায়ী তিনি যেহেতু বলছেন আমি শেষ নবী খা তামুল আমা মুরসালিন সমস্ত নবী এবং রসুলদের উনি সর্বশেষ নবী সর্বশেষ রসুল বিধাই কেয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি যদি নিজেকে নবী বলে দাবি করে তাহলে সে মৃত্যু তার কথা শোনা যাবে না তাকে নবী বলে মানাও যাবে না এবং আল্লাহ নবী এটাও বললেন যে আমার পর মুসলমানদের মধ্যে বিভক্তি হবে খলিফা একজন হবে না বহু খলিফা হবেন বহু আমির হবেন তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে প্রথম আমিরকে প্রথম খলিফাকে তার হাতে ব্যয়াজ করে তার আনুগত্য করব। আগের এবারতে আসতেছে যে আনুগত্য করতে তার পর যদি আরেকজন খলিফা এসে নিজেকে খলিফা বলে দাবি করে তাহলে তার আনুগত্য করা যাবে না আনুগত্য কার করতে হবে প্রথমের এবং সে খলিফা যদি আমাদের উপর কোনো অন্যায় অবিচার করে আমাদের হক যদি আত্মসাত করে আমাদেরকে যদি না দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে عائز بن عمر رضي الله تعالى تقول أنه دخل على عبايد الله بن زياد شئ عبايد الله بن زيادر نيكو دي افوستي فقال له ابن بولن اي بني هيا مر چلے اني سميت رسول الرسول يقول عمي نبی کريم صلى الله عليه وسلم كي بولتے شنے چھی تقول ان شر الرعاية الحطامة نتكشتو رخال جه قطراتا کري جه سختی کري কঠোরতা করে সে হল নৃৎকৃষ্ট রাখাল ওয়াইয়া তাকুহম আমি তোমাকে তার অন্তর্ভুক্ত হতে নিষেধ করছি তুমি যেন ওরকম হয়েও না সেই শক্ত এবং কঠোর রাখাল যেন তুমি হো না তাহলে একজন রাখাল যদি ছাগলের উপর শক্তি এবং কঠোরতা করার কারণে যদি তাকে নৃৎকৃষ্ট বলা হয়েছে তো যারা মানুষের দায়িত্বশীল এবং তাদের অধীনস্থে যারা আছে তাদের বিষয় যদি সে অন্যায় অবিচার করে তাদের উপর কঠোরতা করে শক্তি প্রয়োগ করে তাদেরকে যদি কণ্ঠাসা করে দেয় তাদেরকে যদি সংকীর্ণ করে দেয় তাহলে এটা আরো বেশি জঘন্য হয়ে যাবে আবি মারিয়াম রাজিয়াল তিনি বলেন আন্নাহু কালি রাজিয়াল তিনি সুফিয়ান রাজিয়ালহকে তিনি কথা বললেন কি বললেন সামি তু রসুরাময়কুল আমি নবী করিম বলতে শুনেছি তিনি বলেন মান ও সৈন উম মুস্তিন যেই ব্যক্তিকে মুসলমানের কোনো বিষয়ে দায়িত্বশীল বানাবে মুসলমানদের কোনো বিষয়ে যে ব্যক্তিকে দায়িত্বশীল বানানো হবে ওই ব্যক্তি যদি তাদের প্রয়োজন চাহিদা দরিদ্র পূরণের প্রতি যদি ভূক্ষেপ না করে যে ব্যক্তিকে মুসলমানদের শাসক হিসাবে বানিয়ে দেওয়া হবে এবং তাদের যখন কোন তাদের মুসলমানদের যদি দায়িত্বশীল কাউকে বানানো হয় এবং সেই দায়িত্বশীল যদি মুসলমানদের প্রয়োজন তাদের কি চাহিদা এবং তাদের দরিদ্র এবং গরিবী এগুলি বিষয়ে যদি সে পূরণ করার চেষ্টা না করে তাহলে কেয়ামতের দিন আল্লাহ তার প্রয়োজন মেটাবেন না তার চাহিদা পূরণ করবেন না এবং তার গর্বত আল্লাহ তালা কেয়ামতের দিন পূরণ করবেন না ফাজ আলাুলন আল্লাহ জিন্নাস এই আলোচনা শোনার পর মুআ রাজিয়া আল্লাহ আনহু তিনি মুসলমানদের প্রয়োজন মিটানোর জন্য প্রয়োজনকে লক্ষ্য করার জন্য উনি বিশেষ একজন ব্যক্তিকে নির্ধারণ করে দিলেন যে দেখো কার কি দরকার আছে তুমি এটা খেয়াল করো তাহলে সাহাবে এখরাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইন ওনারা যে কোনো শরীয়তের বাণী শুনতেন নির্দেশ শুনতেন সেটাকে সর্বপ্রথম নিজের উপর বাস্তবায়ন করতেন তো মাহাবিয়া রাজি আল্লাহ তার উনি একজন খালিফা ছিলেন শাসক ছিলেন ওনাকে যখন এ কথা বলা হলো যে যে ব্যক্তি মুসলমানদের দায়িত্বশীল হবে তত্ত্বাবধায়ক হবে প্রশাসক হবে আমির হবে খলিফা হবে সে যদি তাদের প্রজাদের সম্পর্কে কোনো সহানুভূতি না দেখায় তাদের বিষয়ে যদি প্রচেষ্টা না করে তাদের অভাব প্রকটনকে যদি সে মিটিয়ে না দেয় তাহলে কেয়ামতি দিন আল্লাহ তার দিকে তাকিয়ে দেখবেন না আল্লাহও তার প্রয়োজন মিটাবেন না মেয়াল্লাহ তালহু এটা শোনার সাথে সাথে উনি বললেন স্যামেনা ও আতানা রসুলরা বলেছেন সেটাকে বিশ্বাস করে সঙ্গে সঙ্গে একজন নিয়োগ করে দিলেন যে তোমার কাজ হলো তুমি দেখো কার কি সমস্যা আছে সম্মানিত শ্রোতাও দর্শক আমরা ইতিমধ্যেই প্রজাদের প্রতি শাসকদের দায়িত্ব কর্তব্য বিষয়ে যে অধ্যায় আছে এ বিষয়ে আমরা আলোচনা করে আসছি তাই আমরা যদি কোনো বিষয়ে দায়িত্বশীল হয়ে যাই এমনিও তো আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ পরিবারের আমার দায়িত্বশীল আমাদের অধীনে যারা আছে অথবা আমাদেরকে যদি কোনো দেশের কোনো জায়গার কোনো দায়িত্ব প্রতিনিধি বানানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এই বাণীগুলি যেন একটা গাইড এবং আমাদের জন্য একটা আয়না হিসেবে আমরা ব্যবহার করতে পারি এবং সেটাকে আমরা শরীয়তের বিধান মেনে নিজের জীবনে বাস্তবায়ন করে আমরাও যেন একজন ন্যায় পুরায়ণ শাসক হিসেবে যেন আমরা গণ্য হতে পারি আল্লাপাক আমাদেরকে সে তৌফিক দান করুন এই বলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি বাহান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি फिल्टार कर पानी विशुद्धिस रक्त विशुद्ध है ताप दिल सोनाशुला पवित्र कुरने अनेकिमुस्ल अर्थात तुम्हारा नामज दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস সমর্থন করুন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফআ আই আল্রায়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার শর্ট কোড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 तुम्हे मृत जीवे मंस और शोर अबारेट गदारण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 ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়